আলোচনা করা আর তার অর্থ আল্লাহর রসুল কোন কিছু পরিত্যাগ করার কারণে উক্ত বিষয়টি পরিত্যাগ করা সুনত হিসেবে গণ্য হওয়া সামগ্রিকভাবে এটা সত্য যে কোনো কিছু পরিত্যাগ করার মাধ্যমে অনেক সময় বিষয়টি সুন্নাতে পরিণত হয় এবং তার বিপরীত আমল করা অনুচিত প্রমাণিত হয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যাতে মানুষ তার্কে সুন্নাথের স্বরূপ এবং এর বিধান সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত হতে পারে আমরা কয়েকটি শিরোনামের অধীনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল ফিল ও তার্ক এর মাঝে সম্পর্ক আরবিতে ফিল অর্থ কোনো কিছু করা আর তার অর্থ কোনো কিছু না করা চিন্তা করলে দেখা যাবে কোনো কাজ করা একটি কাজ আবার কোনো কাজ না করাও একটি কাজ জাকাত দেওয়া যেমন একটি কাজ জাকাত না দেওয়াও একটি কাজ এ কারণে বলা হয় জাকাত দেওয়া ভালো কাজ আর জাকাত না দেওয়া খারাপ কাজ সুতরাং রসুল্লা সালুসাল্লাম ज परितग करो तरह क्या हिस्से गण्य तीन प्रकार रसल्ला सलाहलम जाइलि रसल्लाह सल्लम क्या करी अर्थात रसल्ला सल्लाहर सामने सब क्या से समर्थन करीस तथा रसल्ला सल्लाहल्लम जब क्या परित्या कर हदीस तथा रसलुल्ला सल्लाहम जा मध्य अंतर्भुक्त उसुलद ओलामो आल्ला रसुलिधान प्रमाणित हार तीन पद्धतर कथा उल्लेख कर ইবনে রুস্ট রহমাহুল্লা বলেন ইন্না তুরুক আল্লাতি মিন্না আহকামু ইন্নাতুরুক আল্লা মিন্কতিল আহকাম ইম্মা বিজিনা ওয়াই ফেয়ালুন ওয়াইম্মা ইকরারুন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম থেকে দিনের বিধিবিধান পাওয়া যায় তিনটি পন্থায় হয়তো কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে অথবা সম্মতি জানানোর মাধ্যমে বিদায়াতুল মুস্তাহিদ রসুলের সুন অর্থাৎ রীতি নীতি ও কার্যাবলী তিনটি ভাগে বিভক্ত তিনি যা বলেছেন তিনি যা করেছেন এবং যে সব বিষয় তার সামনে ঘটেছে বা তিনি জানতে পেরেছেন কিন্তু নিষেধ করেননি আল আহকাম এরপর তিনি তিনটি প্রকারের প্রত্যেকটির বিধান কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এ বিষয়ে আমরা পরে আলোচনা করব এখানে দেখা যাচ্ছে দিনের বিধিবিধান প্রমাণ করার ক্ষেত্রে আল্লাহর রসুল সব বিষয় পরিত্যাগ করেছেন সে সম্পর্কে পৃথকভাবে কিছুই বলা হয়নি অনেকে বলতে পারেন তাহলে তার কি সুন্নাতের কোনো গুরুত্ব নেই আসল ঘটনা তা নয় বরং এখানে তার্কি সোনাতের কথা পৃথকভাবে উল্লেখ করা হয়নি কারণ এটা আসলে সুন্নাতের মধ্যেই গণ্য এ দুটি বিষয় আসলে একই এবং তাদের বিধানও এক রসুল্লাহ সাল্লাম যা কিছু করেছেন সে অনুযায়ী কাজ করা আর যা কিছু পরিত্যাগ করেছেন সে অনুযায়ী কাজ না করার অর্থই হল রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের কাজ অনুযায়ী কাজ করা অতএব দুটি বিষয়েই মূলত রসুল্লাহ সাল্লামের কাজ তথা ফেইলের সাথে সম্পর্কিত আমরা এ সম্পর্কে আলোচনা করলাম কারণ উসুলে ফিখের গ্রন্থ সমূহে তারকি সোনা সম্পর্কে পিতকভাবে বিস্তারিত আলোচনা পাওয়া যায় না যেখানে কেবল আল্লাহর রসুলের কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে কেবল আল্লাহর রসুলের কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে এ কারণে বর্তমানে কেউ কেউ তার তারকিসনাদকে সম্পূর্ণভাবে অস্বীকার করে থাকে এই সিদ্ধান্ত আসলে সঠিক নয় বরং আল্লাহর রসুল যা কিছু পরিত্যাগ করেছেন সেগুলোও তার কাজ বলেই গণ্য এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেগুলোর আনুগত্য করা কাম্য বিপরীত দিকে কিছু লোক উসুলে ফিকের গ্রন্থ সমূহে সরাসরি সম্পর্কে বিস্তারিত আলোচনা না পাওয়ার কারণে নিজেদের মনমতো তার তারকিসের ব্যাখ্যা করে থাকে এদের মধ্যে কেউ কেউ মনে করে রসুল্লাহ সাল্লাম আল্লাম যা কিছু পরিত্যাগ করেছেন তা পরিত্যাগ করা ফরজ অথচ এটা স্বতসিদ্ধ কথা যে আল্লাহর রসুল যা কিছু করেছেন তার সবকিছু ফরজ নয় একইভাবে তিনি যা কিছু পরিত্যাগ করেছেন তার সব কিছু নিষিদ্ধ বা হারাম নয় উসুলবিদ উলামেকরাম শরীয়তের মূলনীতির উপর গবেষণা করে এসব বিষয়ের বিধান নির্ণয় করেছেন अल्लाह रसुलर कार्यवलि कून्नाते क्षेत्र में आलोचनाश्लेषण नादराम सलामर कार्यवल सम्पर्स व्याख्या प्रदान कर आलोक तार्किन्नाथ बोलते कि बोझायर विधान की तरणय रसुलर क्या कून्ना परिणत है সুন্নাদ শব্দের অর্থ পথ পদ্ধতি বা তরিকা সাধারণভাবে যে কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহর রসুলের তরিকাকে সুন্নাত বলা হয় তবে ফোকায় গ্রামের নিকট সুন্না বলতে বোঝায় যে বিষয়ে আল্লা আল্লাহরা নির্দেশ দেননি রসুলও তা করতে আদেশ করেননি তাই বিষয়টি ফরজ নয় তবে আল্লাহর রসুল মৌখিকভাবে বা নিজে আমল করার মাধ্যমে সেটা করার ব্যাপারে উৎসাহিত করেছেন এ সকল বিষয়ের উপর আমল করলে সব হয় এর বিপরীত আমল করা মাকড় হিসেবে গণ্য হয় তবে ফরজ পরিত্যাগ করার মতো গোনা হয় না সাধারণভাবে অনেকে মনে করে আল্লাহ রসুলের সকল কাজই সোনাত হিসেবে গণ্য এ ধারণা সঠিক নয় উসুলবিদ উলাম দিন আল্লাহ রসুলের কার্যাবলীকে দুটি ভাগে ভাগ করেছেন এক আদাত তথা সাধারণ অভ্যাস হিসেবে তিনি যা কিছু করেছেন যেমন ঘুম ওঠা বসা খাওয়া দাওয়া ইত্যাদি দুই ইবাদত তথা আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি যা কিছু করেছেন যেমন জিকির আজকার কোরআন তেলওয়াত সালাত সহম ইত্যাদি সাধারণভাবে এ এবয়ে সকলে একমাত্রে আল্লাহর রসুল সল্লু আলহিউসাল্লাম অভ্যাসবশত যেসব কাজ করেছেন সেগুলো সুননাথ হিসেবে গণ্য নয় যেমন আল্লাহর রসুল ঘুমাতেন অথব ঘুমানো সুন্নাত বা আল্লাহর রসুল যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা সুন্নাৎ এমন কেউ বলেননি आल्ला रसुलर प्रकृतर कार्यवलन तबीयी क्यों इस आल्ला रसुलरण करते उत्तम जमन अनास रदियाल्लाह अनहू एकदिन देखें रसुल्लाह सल अलहलम बेसि बेसि लाउ खा सालाम अजहाल अहिबुद्दुब्बा मिन याउम সেদিন থেকে আমি লাউ খাওয়া পছন্দ করি সহিবাইকরাম থেকে থেকে এমন অনেক বর্ণনা রয়েছে যাতে দেখা যায় তারা রসুল্লাহ সাল্লাসাল্লাম এর অভ্যাসগত বিষয়সমূহকেও অনুসরণের চেষ্টা করতেন কাজী ইবনুল আরবি রহমাউল্লাহ এ বিষয়ের সঠিক বিধান বর্ণনা করে বলেন আল্লাহর রসুল মানবিক প্রয়োজন ও অভ্যাসগত ভাবে যেসব কাজ করেছেন মহাকিক অনুসরণ করা উত্তম অর্থাৎ কাজ হিসেবে গণ্য করেছেন কেউ কেউ বলেছেন সেগুলো অনুসরণ করা অর্থাৎ আবশ্যক এটা দুর্বল মত পরবর্তী যুগের আলেমদের কেউ কেউ বলেছেন এসব বিষয়ের কোন গুরুত্ব নেই তার কোন বিধানও নেই এগুলোর অনুসরণ করলে সব হবে না এটা মারাত্মক ভুল কেননা তিনি বলেন জুল হারি তিনি বলেন কেননা আল্লাহ রসুলের ঘুম খাওয়া পরিধান করা পান করা বসা ইত্যাদি যাবতীয় অভ্যাসগত বিষয়সমূহ অনুসরণ করার ব্যাপারেও সাহাবে হয়েছেন অতএব এসব বিষয়ে কোনো নেই এমন মন্তব্য করা সঠিক নয়। আল মাহসুল। মোট কথা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের অভ্যাসগত কার্যাবলী কেউ অনুসরণ করলে উত্তম বলে গণ্য হবে তবে এটা অনুসরণ করা আবশ্যক নয় এবং এর বিপরীত কিছু করা নিন্দনীয় নয় উদাহরণস্বরূপ যদি কারো লাউ খেতে ভালো না লাগে ফলে লাউ না খায়, তবে তার ইমানদারিতে বলে গণ্য হয় না তার এ কাজ নয়, মাকড় আল্লাহর আদাত বা অভ্যাসগত কারণে ইবাদত হিসেবে নয় অতএব আল্লাহর রসুলের কোন কাজ সুন্নাত হিসেবে গণ্য কিনা এবং তার বিপরীতে আমল করা অপছন্দনীয় বা নিন্দনীয় কিনা সেটা বুঝতে হলে প্রথমেই জানতে হবে তিনি কাজটি ইবাদত হিসেবে তথা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হিসেবে করেছেন নাকি অভ্যাসবশত করেছেন যদি আল্লাহর ইবাদত হিসেবে করে থাকেন তবে তো তা সুনত হিসেবে গণ্য হবে এবং তার বিপরীতে আমল করা অপছন্দনীয় হবে আর যদি অভ্যাসবশত করে থাকেন তবে তা সুনত হিসেবে গণ্য হবে না এবং তার বিপরীতে আমল করা অপছন্দনীয় ও নিন্দনীয় হবে না যদিও তা অনুসরণ করা উত্তম কাজ হিসেবে গণ্য হয় আল্লাহর রসুলের কার্যাবলীর মধ্যে আরেকটি অংশ রয়েছে যা আসলে উত্তম বা আসলেও গণ্য নয় বরং বৈধ হিসেবে গণ্য যেমন আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম আল্লাহাম দাঁড়িয়ে প্রসাব করেছেন সহি বুখারী এই হাদিসের আলোকে এমন বলার কোনো সুযোগ নেই যে দাঁড়িয়ে প্রসাব করা সুন্নত বা উত্তম কারণ অন্যান্য বিভিন্ন হাদিসে প্রসাব বা পায়খানার সময় যেসব আদব শিক্ষা দেওয়া হয়েছে তার আলোকে প্রমাণিত হয় এই ধরনের কাজ রসুল্লাহ সালাইসালাম উত্তম হিসেবে আখ্যায়িত করতে পারেন না তাছাড়া রসুলের নিয়মিত অভ্যাস ছিল বসে প্রসাব করা একনে আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন যদি কেউ বলে রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছেন তোমরা বিশ্বাস করবে না তিনি সর্ব অবস্থায় বসে প্রসাব করতেন ইবনে মাজা ए सब कारण रसुल्लाह सलम ओजर प्रसवि दस बैधाननेक घटना रही है जेखने रसल्लाह सल्लाहु अल्लाई सल्लम कार्यवल के बैध अर्थे ग्रहण कर उत्तम अर्थे नई जमन रसुल्लाह सल अल्लम दाड़े पानीपान करणित आ তিনি দাঁড়িয়ে পানিপান করতে নিষেধ করেছেন এর ব্যাখ্যায় ইমাম নব্ব বলেন যে হাদিসে অপছন্দনীয় অর্থে এটা বলা হয়েছে হারাম বা নিষিদ্ধ অর্থে নয় আর এই বিধান যে হারাম বা নিষিদ্ধ নয় এটা প্রমাণ করার জন্য রসুলুল্লাহ সাল্লাই কখনো কখনো দাঁড়িয়ে পানি পান করেছেন উপরোক্ত আলোচনার সারমর্ম হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনও কাজ করেছেন এমন প্রমাণ পাওয়া গেলেই উক্ত কাজটি শুননাতে পরিণত হয় না সর্বাবস্থায় এমনও বলা যায় না যে বিষয়টি উত্তম বরং বিষয়টির বিধান নির্ণয়ের জন্য পারিপার্শ্বিক অবস্থা ও অন্যান্য দলিল প্রমাণের উপর চিন্তা গবেষণা করার প্রয়োজনীয়তা রয়েছে খারাপ বা অনুত্তম এমন মন্তব্য সঠিক নয় বরং প্রথমেই দেখতে হবে উক্ত কাজটি রসুল্লাহ সাল আল্লাম কেন পরিত্যাগ করেছেন আল্লাহর নিকটটা অপছন্দনীয় হওয়ার কারণে বা দৃষ্টি দিনী দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য হওয়ার কারণে নাকি অভ্যাসবশত যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন কিছু দিনী দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় হওয়ার কারণে পরিত্যাগ করে থাকেন তবে তো উক্ত কাজ পরিত্যাগ করা সুন হিসেবে গণ্য হবে এবং তাতে লিপ্ত হওয়া অপছন্দনীয় নিন্দনীয় হবে কিন্তু যদি বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অপছন্দ করে নয় বরং অভ্যাসবশত তা পরিত্যাগ করেছেন তবে তা সুন হিসেবে গণ্য নয় উক্ত কাজে লিপ্ত হওয়া নিন্দনীয় বা অপছন্দনীয় নয় এক্ষেত্রে যদি কেউ রসুল্লা সাল্লাহ আলাইস্লামের আমলের সাথে হুবু মিল রাখতে চায় তবে সেটা উত্তম কিন্তু অন্যের উপর এব কড়াকড়ি করা উচিত নয় উদাহরণস্বরূপ ওই সাহাবীর ঘটনা উল্লেখ করা যায় যিনি প্রতি রাকাতে সোরা ইখলাস তেলাওয়াত করতেন রসুল্লা সাল্লাহ আলাইস্লাম কিন্তু এমনটি করতেন না অনেকে মনে করতে পারে এই সাহাবি অপছন্দনীয় ও নিন্দনীয় কাজ করেছেন যেহেতু তিনি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম যা করেছেন তার বিপরীতে আমল করেছেন অথচ আমরা দেখেছি রসুল্লাহ সালু আলাইস্লাম তাকে তিরস্কার করেননি বরং তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন ওপরে আমরা যা কিছু বর্ণনা করেছি তার আলোকে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রতির রাকাতে সোরা ইখলাস তেলাবাত করতেন না এখন রাকাতে সোরা ইখলাস পাঠ করার বিধান কি জানতে হলে আমাদের প্রথমেই প্রশ্ন করতে হবে আল্লাহর রসুল কেন এভাবে তেলাবাত করতেন না পতির আকাতে সুরা ইখলাস বা অন্য কোন সুরা পাঠ করার ব্যাপারটি আল্লা নিকট বা তার রসুলের নিকট অপছন্দনীয় হওয়ার কোনো কারণ নেই বরং আল্লাহর বাণী ফকরা ও মা सालते बहरे जे सूरा पाठ कर उत्तम हिसाब से प्रमाणित तबी आकार तेलावात कर सम्भव नये प्रति सूरा बार बार मानुष के देखिए देवाओ सम्भव नये তাই রসুল্লা সাল্লাই তিলাওয়াতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করেছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন সুরা পাঠ করেছেন অনেক সময় কোন কোনো সলাতে কিছু কিছু সুরা বেশি বেশি পাঠ করতেন এটা ছিল তার অভ্যাস এর অর্থ কখনো এমন নয় যে তিনি যেসব সুরা সলাতে পাঠ করেছেন তার বাইরে কোনো সুরা পাঠ করা অপছন্দনীয় বা নিন্দনীয় বরং সালাতের মধ্যে তিলাওয়াত করার সাধারণ যে নির্দেশ রয়েছে সে আলোকে সোরা ফাঁতিয়ার পর যে কোনো রাকাতে যে কোনো সোরা পাঠ করা উত্তম হিসেবে প্রমাণিত কোন সুরা বারবার পাঠ করা বা এক এক ভিন্ন ভিন্ন সুরা পাঠ করা ইত্যাদি যে কোনো পদ্ধতিতে তেলবাদ করা বৈধ আর কেউ যদি রসুল্লাহ আমলের সাথে হুবহ মিল রাখার চেষ্টা করে এবং তিনি যে সালাতে যে সুরা বেশি বেশি পাঠ করতেন সেই সেলাতে তা পাঠ করে তবে তা উত্তম হিসেবে গণ্য হবে কিন্তু এর বিপরীতে আমল করা হলে তা কোনোভাবেই নিন্দনীয় বিদাত হিসেবে গণ্য হবে না যেহেতু সাল্লাম এটা মনে করার কারণে পরিত্যাগ করেননি বরং এটা ছিল তার সাধারণ অভ্যাস এ কারণে আমরা দেখি যে সাহাবা প্রতি পতিরাতে সোরা একলাস পাঠ করতেন তার সাথীরা তাকে এটা পরিত্যাগ করার জন্য অনুরোধ করে এরপরও যখন তিনি এটা পরিত্যাগ করেননি তারা তাকে বিদাতি বা গোমরাহ আখ্যায়িত করে মসজিদ থেকে বের করে দেননি বরং তাকে নিজেদের ইমাম হিসেবেই বহাল রেখেছেন পরবর্তীতে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ঘটনা শুনে উক্ত ব্যক্তির এই কাজকে প্রশংসা করেছেন নিন্দা করেননি কারণ সে এমন কিছু করেনি যা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় প্রতি সলাতের শেষে মোনাজাত করা সম্পর্কে একই কথা প্রযোজ্য জামাতে সলাৎ আদায় করে সম্মিলিত হাত উঠিয়ে রসুল্লাহ সাল্লামসাল্লাম মোনাজাত করেননি এটা সত্য কিন্তু প্রশ্ন হল তিনি কেন এটা করেননি তিনি কি একাজ কাজ অপছন্দ করেছেন কিছু লোক হাত তুলে মিনতি করলে কি আল্লাহ না খুশ হন এটা কি শরীয়তে নিন্দনীয় কাজ দোয়া মনাজ করা সম্পর্কে শেতে যেসব দলিল প্রমান বর্ণিত আছে সেসবের উপর স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করলেই প্রতিয়মান হবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাতের পর দোয়া মনাজাদ বা করা দোয়া মনাজাদ করা অপছন্দনীয় বা নিন্দনীয় মনে করেননি তবে তিনি এটা করেননি কারণ একটি নির্দিষ্ট সময়ে যতগুলো ভালো কাজ করা যায় তার সবগুলো করে দেখানো সম্ভব নয় তার প্রয়োজনও নেই যারা সালাতের পর সম্মিলিত মোনাজাতকে বিধাত হিসেবে আখ্যায়িত করেন এবং এর কারণে কারণ হিসেবে বলে এটা করেননি তারা কি এটা লক্ষ্য করে না যে কেবল মোনাজাত নয় বরং রসুল্লাহ সাল্লামু আলাইস্লাম সালাতের পর করেননি এমন কাজের হিসাব করলে শত সহস্র উদাহরণ দেওয়া যাবে যেমন রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম মাগরেবের সালাত আদায় করে মসজিদের এক কোণে বসে এসা পর্যন্ত ক্রান্তেলোয়াত করে কাটিয়েছেন এমন প্রমাণ পাওয়া যায় না এখন যদি কেউ প্রতিদিন মাগরীবের পর হতে এসা পর্যন্ত ক্রান্তেলওয়াতের অভ্যাস করে তোলে এটাকে নিন্দনীয় বিদাত বলে গণ্য হবে নাকি উত্তম স্বভাব বলে গণ্য হবে তিনি উক্ত কাজ অপছন্দ করার কারণে করেননি নাকি সাধারণ অভ্যাসের কারণে করেননি যদি দেখা যায় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম অপছন্দনীয় বা নিন্দনীয় হওয়ার কারণে নয় বরং স্বাভাবিক অবস্থার পরিপ্রেক্ষিতে কোন কাজ পরিত্যাগ করেছেন তবে তাতে লিপ্ত হওয়া নিন্দনীয় ও অপছন্দনীয় নয় এক্ষেত্রে যদি কেউ আল্লাহর রসুলের সাধারণ অভ্যাসের অনুসরণ করে সাধারণ অভ্যাসের অনুসরণ করে উক্ত কাজ পরিত্যাগ করতে চায় তবে ক্ষেত্র বিশেষে এটা উত্তম হতে পারে কিন্তু এর বিপরীতে আমল করা কোন ক্রমেই অপছন্দনীয় বা নিন্দনীয় নয় এখানে আরো একটি বিষয় লক্ষণীয় উপরে আমরা দেখেছি রসুল্লাহ যে সব কাজ করেন সাধারণত সেগুলোর অনুসরণ করা উত্তম কিন্তু অনেক সময় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এমন অনেক কাজ করেন যার মাধ্যমে আসলে কাজ দিক উত্তম বোঝাই না বরং বৈধ বোঝাই যেমন দাঁড়িয়ে পানি পান করা বা দাঁড়িয়ে প্রসাব করা সম্পর্কিত ঘটনায় আমরা দেখেছি একইভাবে রসুল অনেক সময় এমন কাজ পরিত্যাগ করেন যেটা আসলে তার নিকট উত্তম হিসেবে গণ্য কিন্তু বা অন্যান্য বিভিন্ন কারণে তিনি তা পরিত্যাগ করে থাকেন এর অনেক উদাহরণ রয়েছে রসুল্লাহ সালু আলাই বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মাতি আউ আলা আমার তুহম বি সলা আমি যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তবে প্রতি সালাতের সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম বুখারী ও মুসলিম অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন লাউলা আন্না রিজালান মিনাল লা তাতীবু আনফুসুহুম আইয়া তাখাল্লাফু анনি ওয়ালা আজিদু মা আহমিলুহু আলাইহি মা তাখাল্লাফতু আনসারিইয়াতিন তাগযু ফি সাবিলিল্লাহ এমন কিছু মুমিন রয়েছে যাদের আমি বাহন দিতে পারি না ফলে তারা যুদ্ধে গমন করতে পারে না আমি তাদের ফেলে ফেলে রেখে যুদ্ধে চলে গেলে তারা আমি যুদ্ধবিগ্রহে কষ্ট করছি আর তারা এলাকায় বসে আসে এইভাবে তারা কষ্ট পাবে এমন না হলে আমি প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করতাম এছাড়া ফরজ করে দেওয়া হয় কিনা এমন ভেবে তা পরিত্যাগ করেছেন সহি মুসলিম এসব হাদিস প্রমাণ করে আল্লাহর রসুল সাল্লু অনেক সময় উন্মতের জন্য সহজ করার উদ্দেশ্যে উত্তম কাজও পরিত্যাগ করতেন আয়েশা রিয়া আনহা বলেন রসুলাম অনেক সময় এমন কাজ পরিত্যাগ করতেন যা আসলে তিনি পছন্দ করতেন কিন্তু সকল মানুষ উৎসাহের সাথে তা করতে শুরু করলে আল্লাহ হয়তো তা ফরজ করে দেবেন এইভাবে এই ভয়ে তিনি তা পরিত্যাগ করতেন বোখারিও মুসলিম ইবনে হিজাম রহমাহুল্লাহ এই সম্পর্কে আলোচনা করার পর বলেন ওয়াঈ জাহিলুন। আলাইহিসাল আল আফদল আমরা এই সম্পর্কে আলোচনা করলাম কারণ হয়তো কোন মূর্খ ব্যক্তি বলে বসতে পারে আল্লাহর রসুল কি কোন উত্তম কাজ পরিত্যাগ করতে পারেন আল আহকাম এখানে ওই সকল লোকদের জন্য যথেষ্ট শিক্ষা রয়েছে যারা মিলাদ মোনাজাত ইত্যাদি বিভিন্ন বিষয়কে বিদাত হিসেবে আখ্যায়িত করে বলে আল্লাহর রসুল এটা করেননি যদি এটা উত্তমী হতো তবে রসুল এটা পরিত্যাগ করতেন না প্রশ্ন হল রসুল্লাহ সাল্লাম কি এটা থেকে নিষেধ করেছেন এখানে একথা বলায় কি বেশি যৌতুক নয় যে যদি বিষয়টি খারাপই হতো তবে রসুল্লাহ সাল্লা অবশ্যই তা থেকে নিষেধ করতেন তাছাড়া কিভাবে এ দাবি সঠিক হতে পারে যে উত্তম হলে রসুল্লাহ এটা পরিত্যাগ করতেন না এরা কি এটা লক্ষ্য করে না যে আল্লাহর রসুল কেবল খারাপ মনে করার কারণে একটি বিষয় পরিত্যাগ করেন এমন নয় বরং অনেক সময় তিনি উত্তম ও পছন্দনীয় বিষয়ও পরিত্যাগ করে থাকেন যাতে উন্মতের উপর কষ্টকর না হয় যেমন যারা ওজোরের কারণে জেহাদে গমন করতে পারে না তাদের যাতে কষ্ট না হয় সে উদ্দেশ্যে জেহাদের মতো উত্তম আমলকে তিনি পরিত্যাগ করতেন রসুল্লা সাল্লাহ যে সব কাজের উপর গুরুত্ব সহকারে আমল করেছেন সেগুলো তার সুন্নত হিসেবে গণ্য নেককার ব্যক্তিদের জন্য আল্লাহ রসুলের সুন্নাতকে পরিত্যাগ করা মানসিকভাবে ভীষণ কষ্টকর বুজুর্গ ব্যক্তিরা তো বটেই এমনকি সাধারণ মুসল্লিদের বেশিরভাগই ফরজ সালাতের আগে ও পরের সুনাদগুলো বিশেষ ওজোর ছাড়া পরিত্যাগ করে না কখনো পরিত্যাগ করলে মানসিকভাবে ভীষণ কষ্ট পায় যদি সবগুলো ভালো আমল রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম নিজে আমল করে দেখিয়ে দিতেন এবং সেগুলো শূন্যতে পরিণত হতো তবে এসব লোকেরা ভীষণ কষ্টকর পরিস্থিতিতে পড়ে যেত যদি রসুল্লাহ সাল্লাহাম আলাইসলাম মাগরীব থেকে এসা পর্যন্ত মসজিদে বসে নিয়মিত ক্রান তেলওয়াত করতেন এবং এ ধরনের যত ভালো আমল আছে সেগুলোর উপর নিয়মিত আমল করে যেতেন তবে তার উন্মতের পক্ষে সেগুলোর হক আদায় করা সম্ভব হতো না এ কারণে তিনি এগুলোর উপর নিজে আমল করেননি এর অর্থ এই নয় যে এগুলো খারাপ কাজ যেহেতু এগুলো উত্তম কাজ হওয়ার ব্যাপারে শরীয়তে অকাট্য আদি রয়েছে যখন কোনো কিছু ্যাগ করেন কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তিনি খারাপ মনে করে এটা পরিত্যাগ করেননি বরং উন্মতির উপর সহজ করার জন্য বা সাধারণ অভ্যাস অনুযায়ী তা পরিত্যাগ করেছেন তবে উক্ত কাজ পরিত্যাগ করা শূন্যতে পরিণত হবে না বরং বলা হবে কাজটি ফরজ নয় বা রসুলের শূন্যত নয় কিন্তু এরপরও কাজটি বৈধ বা এমনকি মুস্তাহাব তথা উত্তম কাজ হিসেবে গণ্য হতে পারে যদি ভিন্ন কোন দলিল প্রমাণের আলোকে তা উত্তম হিসেবে প্রমাণিত হয় এসব বিষয় তারকিসের মধ্যে গণ্য নয় তারকিসুনাথ বলতে কেবল সেই সকল বিষয়কে বোঝাবে যেগুলো শরীয়তের মানদণ্ডে নিন্দনীয় বা অপছন্দনীয় মনে করার কারণেই আল্লাহর রসুল তা পরিত্যাগ করেছেন উদাহরণস্বরূপ ঈদের ছালাতের পূর্বে আজান বা একামতের প্রসঙ্গ উল্লেখ করা যায় হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম আজান বা একামত ছাড়াই ঈদের ছালাত আদায় করেছেন সহি বুখারি ও মুসলিম এই বিধানটির ব্যাপারে চিন্তা করলে দেখা যাবে সারিয়ে দৃষ্টিকোণ থেকে এটা অপছন্দনীয় মনে করার কারণেই রসুল এটা পরিত্যাগ করেছেন যেহেতু আজান ও ইকামত ফরজ সালাতের জন্য বিশেষ একটি বিধান আর শরীয়তে ফরজ ইবাদতের সাথে অন্যান্য ইবাদতের পার্থক্য রাখার বিধান রয়েছে যাতে মানুষ ফরজ নয় এমন বিষয়কে ফরজ মনে না করে এ কারণে হাদিসে ফরজ সালাত আদায় করার পর তৎক্ষণাৎ ওই স্থানে দাঁড়িয়ে নফল সালাত আদায় না করে একটু বিরতি দিয়ে বা একটু দূরে সরে গিয়ে নফল চালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ ফরজ ও নফলের মধ্যে পার্থক্য করতে পারে রমজানের পূর্বে নফল রোজা রাখতে এবং সন্দেহের দিন শাক। অর্থাৎ সন্দেহের দিন যেদিন চাঁদ দেখা যায় না সেই দিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে যাতে মানুষ নফল রোজাকে ফরজের সাথে মিলিয়ে না ফেলে এই মূলনীতির আলোকেই ঈদের সালাত বৃষ্টি প্রার্থনার সালাত সূর্যগ্রহণের সালাত, জানাজার সালাত, ইত্যাদি কোন সলাতেই আজান বা ইকামতের বিধান দেওয়া হয়নি যেহেতু আজান বা একামত পাঁচ অক্ত ফরজ সালাতের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হিসেবে গণ্য অন্য কোন সালাতের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হলে মানুষ পাসোক্ত ফরজ সালাতের সাথে উক্ত সালাত এমন আশঙ্কা রয়েছে এ ধরনের অবস্থায় কোন বিষয় পরিত্যাগ করার মাধ্যমে তা সূন্যতে পরিণত হয় এবং উক্ত বিষয়ের উপর আমল করা বিদাত বলে গণ্য হয় আজান ও ইকামাত যদি পাশোক্ত ফরজ সালাতের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট না হতো তবে কেবলমাত্র রসুল সুলাশলাম পরিত্যাগ করেছেন এই কারণে এটা বর্জনীয় হতো না এর প্রমাণ হল দিন ঈদের সলাতে আজান ও ইকাম দিতে নিষেধ করেছেন কিন্তু দাঁড়িয়ে গেছে বা এই প্রকারের কোন দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারে অবহিত করার অনুমতি প্রদান করেছেন ইমাম সাফি রহমাহুল্লা বলেন লা ফরজ সালাদ ছাড়া অন্য কোন সলাতে আজান দেওয়ার বিধান নেই কেননা আল্লাহর রসুল ফরোজ সালাদ ছাড়া অন্য কোন সলাতে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে আমরা জানি না ইমাম সাফি বলেন আমার নিকট পছন্দনীয় হল ঈদের সলাতে এবং ফরজ সালাদ ছাড়া অন্যান্য যেসব সালাদ জামাতে আদায় করা হয় ইমাম সাহেব আদেশ করবেন যেন তিনি অর্থাৎ জামাত দাঁড়িয়ে গেছে এই বলে মানুষকে জামাতের দিকে ডাকে যদি বলে হালুম্মা ইলা সালাত অর্থাৎ নামাজের দিকে এসু তবে তাও আমার নিকট অপছন্দনীয় নয় যদি বলে হাইয়া আলাহ সালাহ সালাতের দিকে এসু সমস্যা নেই যেহেতু এটা আজানের শব্দের আদানের শব্দের এমন কোন শব্দ এক্ষেত্রে ব্যবহার না করাই আমার নিকট অধিক পছন্দনীয় আর যদি সম্পূর্ণ আদান বা এ দেওয়া হয় তবে তা আমার নিকট অপছন্দনীয় কিতাবুল উম দেখা যাচ্ছে ইমাম সাফি আজান এবং ইকামত ছাড়া অন্য যে কোনো শব্দ উচ্চারণ করে ঈদের সালাতের দিকে মানুষকে আহ্বান করা উত্তম বলে মন্তব্য করেছেন অথচ ওই সকল শব্দ রসুল্লাহ সাল্লাম বলার নির্দেশ দেননি এমনকি আজান ও ইকামত সম্পূর্ণ উচ্চারণ না করে তার কোন অংশ উচ্চারণ করা যেমন যেমন হাই আলাহ বলা তিনি অপছন্দ করেননি তবে এটা পরিত্যাগ করাই উত্তম এমন মন্তব্য করেছেন অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম এমন করেননি কিন্তু সম্পূর্ণ আজান ও ইকামত উচ্চারণ করা অপছন্দনীয় বলে মন্তব্য করেছেন এর কারণ হিসেবে তিনি নিজেই বলেছেন ফরজ সালাত ছাড়া অন্য কোন সালাতে আজান ও ইকামত দেওয়া হয়েছে বলে আমরা জানি না এটা শক্ত সালাতের বিশেষ বৈশিষ্ট্য হওয়ার কারণেই অন্য কোন সালাতের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয় জাবে থেকে বর্ণিত আছে আল্লাহ আজান আলী সালাতিমাল ফিত্রি ইদুল ফিতরের সলাতে ইমাম বের হওয়ার আগে বা পরে আজান ইকামত বা অন্য কোনোভাবে আহ্বান করার বিধান নেই রসুল্লাহ সাল্লা এমন করতে নির্দেশ দেননি সহি মুসলিম সুতরাং কেবল আজান বা ইকামত নয় বরং রসুল্লাহ সাল্লাহামের সময় ঈদের ছালাতে কোনো শব্দ উচ্চারণ করেই মানুষকে ডাকাটাকি করা হয়নি কিন্তু বহু সংখ্যক একরাম কেবল আজান ও ইকামতের ব্যাপারটি অপছন্দনীয় হওয়ার ব্যাপারে মত দিয়েছেন আর অন্যান্য শব্দ প্রয়োগ করে মানুষকে আহ্বান করা অপছন্দ করেননি কারণ আজান ও ইকামতের ব্যাপারটি পাঁচোক্ত ছলাতেের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে গণ্য অন্যান্য শব্দগুলো তেমন নয় এর মাধ্যমে আমরা উপরে যাই বলেছি তাই প্রমাণিত হয়ত্যাগ করলেই তা নিন তা পরিত্যাগ করেছেন কিনা অন্য আরেকটি হাদিসে এসেছে মার্ৰ রবিহ আলাইস্লামিয়ারুদ্দ রসুল্লাহ সালাইসাল্লাম প্রসাব করেছিলেন। एमोन एक ताके सालाम दिल सालम नियमित हैं कारण रसुल्लाम ए अवस्थाएं सालाम जबाब देवासंद परितग कर एक उदाहरण तारन्नाथ विधान উপরে আল্লাহর রসুলের কার্যাবলী কখন সুন্নাতে পরিণত হয় সে সম্পর্কে আলোচনা করেছি আমরা দেখেছি রসুল্লাহ সাল্লাম ইবাদত হিসেবে যেসব কাজ করেন সেগুলো হিসেবে গণ্য একইভাবে যখন বোঝা যায় রসুল্লাহ সাল্লাম কোন কিছু অপছন্দ করার কারণে পরিত্যাগ করেছেন তখন উক্ত কাজটি পরিত্যাগ করা সুন্নাতে পরিণত হয় এখন প্রশ্ন হল আল্লাহর রসুলের সুন্নাতের বিধান কি সুননাতের অনুসরণ করা কি ফরজ सर्ववस्था हराम मन कर रसुल जाता हराम मन करता दो दृष्टिकोण थे भूल कर प्रथम আল্লাহর রসুল যা কিছু করেননি তারা তা নিন্দনীয় বিধাত মনে করে অথচ আমরা পূর্বে দেখেছি আল্লাহর রসুল যা কিছু করেননি তার সব নিন্দনীয় নয় বরং তার মধ্যে কিছু বৈধ এবং উত্তম কাজও রয়েছে দ্বিতীয়ত তারা আল্লাহ রসুলের কার্যাবলীকে অনুসরণ করা ফরজ মনে করে এবং তারা সুন্নতের বিপরীত আমল করা হারাম বা নিষিদ্ধ মনে করে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত হল আল্লাহ রসুল যে কাজের আদেশ করেননি তবে তিনি নিজে তার উপর আমল করেছেন বিশেষ শর্তের আলোকে যদি তা সুননত হিসেবে গণ্য হয় তবুও তা ফরজ প্রমাণিত হয় না এবং এর বিপরীত আমল করা নিষিদ্ধ বা হারাম প্রমাণিত হয় না বরং এটা যে করে সে সব পায় আর যে পরিত্যাগ করে সে সব থেকে বঞ্চিত হয় কিন্তু তার কোনো পাপ হয় না তবে যে ব্যক্তি রসুলের সুন্নাতকে অবজ্ঞা করে তার পাপ হয় একইভাবে আল্লাহর রসুল যা কিছু পরিত্যাগ করেন যদি চিন্তা গবেষণার পর দেখা যায় আসলে তিনি অপছন্দ করার কারণেই তা পরিত্যাগ করেছেন তবে সেটা পরিত্যাগ করা সুন্নাত বলে গণ্য হবে এবং পরিত্যাগ করলে সব হবে যদি এব্যাপারে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা না পাওয়া যায় তবে কেউ এর বিপরীতে আমল করলে এবং উক্ত কাজে লিপ্ত হলে তা হারাম বা পাপের কাজ হিসেবে গণ্য হবে না বরং মাক্রো বা অপছন্দনীয় হবে কিছু ব্যতিক্রম ছাড়া সকল ওলামেক্রাম এ ব্যাপারে একমত এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ হল তিনজন ব্যক্তির ঘটনা যারা রসুলামের আমল সম্পর্কে খোঁজ খবর করার জন্য মদিনায় আসে সব শুনে তাদের নিকট আল্লাহর আমল কোম বলে মনে হয় তারা বলে আল্লাহর রসুলের তো আগের পিসের সব কোনা ক্ষমা করে দেওয়া হয়েছে অতএব তার খুব বেশি আমল না করলেও চলে কিন্তু আমাদের জন্য এটা যথেষ্ট হবে না এরপর তারা বেশি বেশি আমল করার সংকল্প প্রকাশ করে एक जन बोले सारा रत नफल साल आदाय करब रे घुमा अन्न आक जन सारम पालन करब क्रम भंग करबाको कखो विवाह करबना রাগান্ তু হয়ে বলেন আমা ইন্নিল্লাহ লাকিনিসানি নাও আমি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি আল্লাহকে ভয় করি এর পরও আমি কিছুদিন সম পালন করি কিছুদিন রাতের কিছু অংশ সালাত নিদ্রা যায় এবং আমি বিবাহ করি যে কেউ আমার সোননাথ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার কেউ না বুখারি ও মুসলিম তার কি সোননাথের গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটি সর্বাধিক বেশি ব্যবহৃত হয় কিন্তু যারা হাদিসটি উল্লেখ করে তাদের বেশিরভাগই এটার মূল ভাবের উপর চিন্তা গবেষণা করে বলে মনে হয় না এখানে প্রথমেই লক্ষণীয় বিষয়টি হল এই সকল ব্যক্তিরা আল্লাহ রসুল্লার আমলকে কম মনে করেছিল এবং এত কম আমল রসুল্লার জন্য যথেষ্ট হলেও অন্যান্য মানুষের মুক্তির জন্য যথেষ্ট হবে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেছিল সন্দেহ নেই যে এটি একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয় এটা আল্লাহর যথেষ্ট ও উত্তম মনে করার পরও কিছু বেশি আমল করে তবে তার ব্যাপারে এই সতর্ক প্রযোজ্য নয় এ কারণে পরবর্তী সাহাবেক মধ্যে অনেকেই পাঁচ দিন ছাড়া সারা বছর রোজা রেখেছেন বলে বর্ণিত আছে। আল্লাহর তিন দিনের কমে কোরআন খতম দেননি এমন প্রমাণ থাকা সত্ত্বেও সাহাবে গ্রামের অনেকে একদিনে কোরআন খতম দিয়েছেন এবং পরবর্তী নেককার ব্যক্তিদের অনেকে দিনের মধ্যে আট বার কোরআন খতম দিয়েছেন বলে বর্ণিত আছে. বহু সংখ্যক নেক্কার ব্যক্তি সারা রাত নফল সালাত আদায় করতেন বলে বর্ণিত আছে, এই সম্পর্কে কিছু কথা পূর্বে গত হয়েছে এভাবে বেশি বেশি আমল করা কেউ পথভ্রষ্টতা হিসেবে গণ্য করেছেন বলে আমরা জানি না উপরোক্ত হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে এক সারা বছর পালন করা দুই সারা রাত নফল সালাত আদায় করা তিন বিবাহ পরিত্যাগ করা এই তিনটি বিষয়ের উলামেকরামের মতামত বিশ্লেষণ করলে আমরা উপরে যা কিছু বলেছি তা সুস্পষ্টভাবে প্রমাণিত হবে নিষিদ্ধ দিন ব্যতীত সারা বছর রোজা রাখা সম্পর্কে ইমাম নব্বী রহমাউল্লা আল মাজমুতে উল্লেখ করেন যদি কোনো ক্ষতির আশঙ্কা না থাকে তবে এটা অপছন্দনীয় নয় এটাই বেশিরভাগ আলেমের মত তবে কেউ কেউ এটাকে মাকরু বলেছেন দেখা যাচ্ছে বিষয়টিকে কেউ হারাম বা নিষিদ্ধ বলেননি সারা রাত ছালাত আদায় করা সম্পর্কে ইমাম নব্বী রহমল্লা বলেন বেশিরভাগ আলেমের মতে সারা রাত ছালাতায় করা মাকরু তবে তাকে এ বিষয়ে যদি ফজরের সালাদ ফৌদ হয়ে যাবে এমন আশঙ্কা না থাকে তবে আমি এতে কোনো সমস্যা মনে করি না সারহে মুসলিম ইবনে হাজার আসকালানি ইমাম শাফি রহমাহুল্লাহ থেকে একই মত বর্ণনা করেছেন ফাতহুল বাড়ি বিবাহ সম্পর্কে উলামে কেরামের নিকট গ্রহণযোগ্য মত হল যার ব্যাপারে জিনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে তার উপর বিবাহ করা আবশ্যক আর যার ব্যাপারে এমন আশঙ্কা নেই তার জন্য বিবাহ করা উত্তম তবে ফরজ নয় আল মুগনি ইবনেকদামা দেখা যাচ্ছে হাদিসে উল্লেখিত তিনটি বিষয়ের একটিকেও ওলামেকরাম আবশ্যক হিসেবে গ্রহণ করেননি বরং তাদের মধ্যে একটি অংশ এই সকল বিষয়ের ক্ষতিকর দিকটি চিন্তা করে এগুলোকে মাকরু তথা অপছন্দনীয় বলেছেন আর অন্য একটি অংশ এগুলোকে সাধারণভাবে বৈধ হিসেবে আখ্যায়িত করেছেন এখানে বিশেষভাবে লক্ষণীয় যে এই সকল কাজ শরীয়তের মানদণ্ডে অপছন্দনীয় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে বিভিন্ন হাদিসে নিজের উপর ইবাদত চাপিয়ে নেওয়ার ব্যাপারে কারণেই পরিত্যাগ করেছেন এ কারণে আলেমদের একটি অংশ এসব বিষয়কে তার হিসেবে গণ্য করে মাকরু বলেছেন আরেকটি অংশ মনে করেছেন রসুল্লাহ সাল্লা উন্মতের উপর সহজ করার জন্য এসব বিষয়ে পরিত্যাগ করেছেন অপছন্দনীয় মনে করার কারণে নয় এ কারণে তারা এসব বিষয়কে বৈধ বলেছেন এর মাধ্যমে প্রমাণিত হয় যে কোন কিছু তার কি সুন্নাতের মধ্যে গণ্য হলেই তা হারাম প্রমাণিত হয় না বরং মাকরু প্রমাণিত হয় ঈদের সালাতে আজান ও ইকামত দেওয়ার ব্যাপারেও একই কথা প্রযোজ্য এটা বিরাত হওয়ার ব্যাপারে উলামা ইকরাম একমত হয়েছেন ইবনে রজব আল হাম্বলি রহমাহুল্লা বলেন وإتفق العلماء على أن الآذان والإقامة للإيدان بدعات علم رأي أقمت حقسن جه إدير سلطة آذان وإقامة دوا بدعات فتح الباري. অর্থাৎ সকল ওলামেকরাম ঈদের সলাতে আজান ও ইকামত দেওয়া বিদাত বলেছেন কিন্তু তারা কেউ এটাকে হারাম বলেননি বরং মাকরু বলেছেন ইমাম শাফি থেকে আমরা উপরে বর্ণনা করেছি তিনি বলেছেন যদি কেউ ঈদের সলাতে আজান দেয় তবে আমি এটা অপছন্দ করি ইবনে রাজব আল হাম্বলি ঈদের সালাত সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন অলি ইকামত মাকরু হলি হাজি সালাহ এই সলাতে ইকামত দেওয়া মাকরু ফাথুল বাড়ি প্রসাব পাইখানের সময় সালাম দেওয়া বা অন্য কোন জিকির উচ্চারণ করার ব্যাপারে ইমাম নব্বী রহমা আল মাজমুতে অনুরূপ বিধান উল্লেখ করেছেন তিনি বিষয়টিকে মাকরু হিসেবে উল্লেখ করেছেন হারাম নয় ইবনে কুদামা রহমহল্লা আল মুগনিতে একই কথা বলেছেন ইমাম নব্বী স্পষ্ট করে বলেছেন তারাহাতু লা তাহরিম, এটা মাকরুয়ে তানজিহি মাকরুয়ে তাহারিমি নয় অর্থাৎ এতে লিপ্ত হলে পপ হওয়ার কোনো আশঙ্কা নেই मोट कथा रसुल्ला सल्लास्ल्लम जदि कोज अपछंदी परित्याग करें किन्तु ताक सुस्पष्ट भावे निषेध ना करें निषिद्ध हार अन् कारण ना पाव जाए तब यहां परित्याग करा सुन्नाथ हिसेबी गण्य फरज बा वजीब नय তাই এর বিপরীতে আমল করলে তা বিধাত হিসেবে আখ্যায়িত হবে তবে বিষয়টি হারাম বা নিষিদ্ধ নয় বরং মাকরু বা অপছন্দনীয় হিসেবে গণ্য হবে অর্থাৎ এতে লিপ্ত হলে পাপ হবে না তবে এটা পরিত্যাগ করাই উত্তম এরপরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হবে সেটা হল সাদ্দ জারিয়া পরিত্যাগ করা ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা উল্লেখ করব আল্লা সুবাহ আমাদের সকলকে বিষয়গুলির সঠিক বুঝ দান করুন আমিন